আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ রবিলাম ও সালাম রসুল দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ বিশ টিভি বাংলার এ মনমুগ্ধকার প্রোগ আজকে আমাদের এই প্রোগ্রামে বিশেষভাবে সাক্ষাৎ প্রদানের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলমী দিন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আমাদের আজকের মহতারাম মেহমানের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা রাখব আশা করছি আপনারা সকলেই সানন্দে মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন মহতারাম শুরুতেই আপনাকে একটি প্রশ্ন রাখতে চাই আল্লাহ আল্লা সবহানা যুগে যুগে মানবজাতির জাতির জন্য অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন নবী রাসুলদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ গাইড হিসাবে নাজিল করেছেন আসমানি কিতাব সর্বশেষ নবী রাসুল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকেও আল্লাহ রাবুলি আলমীর একই সূত্রে আসমানি কিতাব হিসাবে দিয়েছেন কোরআনের ক্যারিম কিন্তু আমরা বর্তমান এমন পর্যায়ে পৌঁছে গেছি মনে করছি এই কোরআন শুধু তেলাওয়তের জন্য কোরআন শিখে নিজের জীবনকে আলোকে গড়তে হবে পরিচালনা করতে হবে আলহামদুলিল্লাহ একটি জাতীয় প্রশ্ন আপনি করেছেন কোরআন করিম সম্পর্কে দেখুন এটা তো সৃষ্টিকর্তা রবীন্ন আল্লাহ রবীন্দন সর্বশেষ আসমানি আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন হেদায়ত যেমনটি আল্লাহ বলেছেন সুর আল বাকার আটত্রিশ যে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত আসবে তো যে ব্যক্তি আমার হেদায়তের ইত্তেবা করবে এখানে হেদায়তের ইতেবা মানে আল আমাল উ বিল হৃদায়া কোরআন করিমে এরতেবা শব্দটা বারবার আসে এটা আমল করা যে গাইডলাইন আসবে গাইড বুক আসবে সেই বুক অনুসারে জীবন গড়বে সে অনুসারে সমাজ গড়বে রাষ্ট্র গড়বে বিশ্ব গড়বে এটা হলো ইত্তেবা অল হুদা তো যদি কেউ আমার এই কোরআন হেদায়ত অনুসারে জীবন গড়ে আমল করে আর আমল করতে গেলে তো বুঝতে হবে সন্দেহ তাদের জন্য কোন ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই কোরআনে করিম আমাদেরকে বলেছে আকিম ইসালাহ সালাদ কায়ে করো এটাকে আমরা বুঝে আমরা পাঁচকটা সালাত। করছি যদি না বুঝতাম পাঁচাত্তর সালাত আমরা কায়েম করতাম করিম বলেছে জাকাত প্রদান করো এখন যদি আমরা জাকাত কি জিনিস আমরা যদি না বুঝতাম তাহলে কি করতাম কিভাবে আমরা প্রতি বছর যখন এক বছর হয় কোন সম্পদের উপরে আমরা হিসেব করে কোনটাতে কত টাকা দিতে হবে আমরা এটা দান করছি দরিদ্ররা উপকৃত হচ্ছে অনেক সংকটের সমাধান হচ্ছে কেন এটা আমরা করতে পারছি যেহেতু আমরা এটা বুঝতে পেরেছি হাজার আয়াতগুরু নাজিল হয়েছে সে আয়াতগুরি যদি আমরা না বুঝতাম কিভাবে আমরা ওকুপে আরাফা গিয়ে থামতাম কিভাবে আমরা মোজদালেফায় যেতাম কিভাবে আমরা তো আসলে দেখুন পৃথিবীতে কোনো প্রাইমারি বিদ্যালয়ে যদি ছোট্ট একটা ইংলিশ বুক কোনো মাস্টার সাহেব না বুঝিয়ে পড়ান ক্যাট মানি বিড়াল ডগ মানে কুকুর বুক মানে বই এই শব্দগুলো যদি অর্থ ছাড়া তিনি পড়ান পড়িয়েছেন গোটা বই অর্থ শিখেন নাই কিছুরই তার চাকরি থাকবে চাকরি থাকবে না কারণ সে এই শিশুর জীবন লস করেছে কিন্তু কোরআনে কারিম দেখা যায় পুরা শিক্ষা দেয়া হয় একটা হেফজ মাদ্রাসায় পুরা কোরআন ওস্তাদেও মুখজতে পারেন ছাত্ররাও অনেকেই মুখজতে পারে সবচেয়ে বেশি বুঝের জন্য আল্লাহ ডাক দিয়েছেন কিতাব না হইলে কেমন এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি যাতে করে তারা তার আয়াত নিয়ে শুধু বোঝা নয় বুঝের পরে আরো চিন্তা গবেষণা যাতে তারা এর আয়াত নিয়ে করে কোন আয়াতে কি বলা হয়েছে যাতে এটা গবেষণা করে ফলে আলবাব আর যারা জ্ঞানী তারা যাতে উপদেশ গ্রহণ করে দেখুন যদি কোনো মানুষের সামনে আমি দেখতে পাচ্ছি একজন অন্ধ আর একজন চক্ষুওয়ালা মানুষ চক্ষুওয়ালা মানুষরা দেখতে পাচ্ছে একটা গোখর সাপ ফোনা তুলে আছে অন্ধ বাংলা বুঝে আরবি বুঝে না এখন ওই লোকটা যদি না যদি সাপ বলে চিৎকার দেয় এরকম লাফিয়ে ওখান থেকে বসবার চেষ্টা করবে কেন কারণ সে বুঝতে পেরেছে যে এখানে একটা সাপ আছে তো যেটা মানুষ বুঝে না সেটার প্রতি তো মানুষের আগ্রহ তৈরি হয় না তারা কি কোরআন বুঝে না গবেষণা করে না হৃদয়ে গেছে অন্তরের মধ্যে সুরা ইউসুফের আরবি কোরআন হিসেবে একে আমি নাজিল করেছি কেন লাল তাকে এই জন্যই যে যাতে তোমরা এটা বুঝতে পারো এটা তো বুঝবার জন্য নাজির করা হয়েছে তো এজন্য জন্য আব্বাস যখন নবীজির সামনে একটা দেখালেন তিনি আল্লেম হ্যাঁ আল্লাহ তাকে দিনের সমসবুজ দান করেন আর তাকে কোরআনের ব্যাখ্যা শিখান এটা তো একেবারে জলজন্ত সত্য কথা যে কোরআনে কারিম না বুঝলে এটা উপরে আমল করা সম্ভব হবে না এই জন্যই কোরআনেক কারিম পড়া যেমন এটা ফরজ এটা বোঝাও এটা ফরজ ইমাবি তাইমিয়া রহেমা আল্লাহ যেন বলেন যে আল্লাহ যেন বললেন কুল হু আল্লাহ আহাদ কুল তুমি বলো এখানে উনি বলেছেন ইজা বল ইজা বললে মায় না হো কাল ও হওয়া বলো এই বলাটা ওয়াজিব হওয়া মানে এটা বুঝাও আজিব হওয়া কারণ আল্লাহ তাল্লার কোনো কথাই অর্ধেক হয় না মানে অপরিপূর্ণ হয় না আল্লাহর সব কথাই পরিপূর্ণ আর আল কোরআন এসমুল্লিন নাজমুল মায়না জামিয়ান এটা সারা মুসলিম জাহানের ইসলামের যারা মূলনীতিগুলি বুঝে তাদের বক্তব্য যে কোরআন শব্দেরও নাম অর্থের নাম সারা পৃথিবীতে যে শত শত তাপসির এগুলি কি কোরআনের অর্থ এই যে অনুবাদগুলো আমরা করছি এগুলি অর্থ তো অর্থ ছাড়া যদি কোরআন পড়াই আল্লাহ উদ্দেশ্য হতো তাহলে তো এই কোরআন বুঝের জন্য নবী সালাম সাহাবা করাম তাদের কোন চেষ্টা কোনো প্রয়োজন ছিল না আয়ারটা তিনি ভালো করে বুঝলেন না বুঝে উনি এটা কালো সুতা এটা হাত কুমল খয়তিল তোমরা খাও পান করো যতক্ষণ পর্যন্ত কালো সুতা সাদা সুতা থেকে ক্লিয়ার না হয় উনি মনে করেছেন বুঝি একটা সাদা সুতা কালো সুতা সাদা কোনটা কালো বুঝে যাবে তখন খাওয়া বন্ধ যখন এটা বুঝা যাবে জিজ্ঞাসা করলেন উনি হাসলেন বললেন যে তাহলে তো তুমি কালা আরিদুল কাফা তোমার আল খায়তুল মিনাল তুমি তোমার ঘা তাহলে তো বিশাল বিশাল এখানে তো অনেক সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন আপনি সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা একটু ছোট বিরতিতে যাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন বিরতির পরে আবারও আপনাদের সামনে ফিরে আসবো ইনশাল আসসালামুমত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 हाराम माली हाज कर बनाय ता बैध हम जानते हुए श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगल्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 र्शक श्रोता छोट्ट फिर আশা করছি ধৈর্য সহকারে অপেক্ষা করছেন মহতারামজি আপনার কাছে আবারও ফিরে আসছি আমরা কোরআনুল করিম নিয়ে একটি প্রশ্ন আসলে কোনো সন্দেহ নেই আপনি সুন্দরভাবে বলেছেন যে কোরআনুল করিম শুধু তেলাওয়াত নয় এটি হল বোঝার জন্য এবং মানার জন্য এটাই হলো আসল বিষয় আমাদের সমাজে এখন কিছুটা প্রচলন এমন শুরু হয়েছে শুধু তেলাওয়াতো দূরের কথা নিজেরাও তেলাওয়াত করছি না বরং বেশ কিছু হাফেজ বা আলেম তাদেরকে ভাড়া নিয়ে এসে গেলে জীবনে তার কোন তাদের বিষয়গুলিকে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এই বিষয় আপনি কি মনে করেন সুন্দর প্রশ্ন আসলে কোরআন এসছে যেটা আমাদের প্রথম প্রশ্ন ছিল আপনি প্রশ্ন করেছিলেন কোরআনের আলোকে জীবন গড়া আশা যখন প্রশ্ন করা হয়েছিল তো এটা তো হতে পেরেছিল যেহেতু কোরআন তিনি বুঝেছেন কোরআনের উদ্দেশ্য তিনি অনুদাবন করেছেন যে এটা এই উদ্দেশ্যে নাজির হয়েছে যারা উদ্দেশ্যটা বুঝে না কিন্তু কোরআনের প্রতি একটা ভক্তি আছে এটা শ্রদ্ধাবদ্ধ অবশ্যই আছে ইমানের কারণে তারা মনে করেন আরকি ভুলবশত মনে করেন যে কোনো স্বাভাবিক কখনো এত বড় বড় বিপদ যুদ্ধ বিগ্রহ সারা বছর লেগে থাকতো তাদের তো বিপদের কোনো শেষ ছিল না পৃথিবী এত কোনো বড় বিপদ কোন নবীরা ভোগ করেনি আমাদের নবী যেসব বিপদ ভুগেছেন তিনি তো কখনো তো এমন দশজন সাহাবি নিয়ে তিনি কোরআন মানুষে পড়বে সবাবের আশায় বুঝের আশায় আমল করার আশায় বিশ্ববাসীকে এর দিকে ডাকার জন্যে পৃথিবীকে চেঞ্জ করার জন্য কোরআন পড়বে কিন্তু কোরআনকে দিয়ে যে খতম করানো আমরা আমাদের দর্শক শ্রতা ভাই বোন আমরা বলবো যে এই জাতীয় কোনো জিনিস যাতে তারা না করেন এগুলো আসলে মৃত্যু ব্যক্তিরা পেয়ে থাকেন না যেহেতু তিনি যেভাবে এটাকে বলেছেন সেভাবে আমরা করব এর বাইরে আমরা কোন পদ্ধতি আবিষ্কার আমরা এটা করতে পারি না আর জানা এসব ক্ষেত্রে যান কোরআন পড়তে তারা তো যান পয়সার আশায় অনেকটা তাদেরকে কিছু পয়সা দেওয়া হয় এসব আসায় কোনো সিস্টেম হল যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে মোসাফের কোনো কাউকে ওয়ারিস বানাই দেয় সে বানাক বা তার পক্ষ থেকে কেউ যদি কোন এক ব্যক্তিকে হাফেজকে বা আলেম বা কোনো মাদ্রাসায় আরেকটি বিষয় আরেকটা আমি স্পষ্ট করতে চাচ্ছি আপনার কাছে জানতে যাচ্ছি সমাজে এমনও অনেক ব্যক্তি রয়েছেন যারা নিজেদেরকে মুসলিম বলেও দাবি করেন কিন্তু দেখা যায় যে নিজের জীবনে করানের বিধিবিধান বাস্তবায়নের কোনো গুরুত্ব দেন না এমন কি প্রয়োজনে করান বিরোধী অনেক বিধিবিধান বা সিদ্ধান্তও তারা গ্রহণ করেন আবার তারা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে এই ধরনের করান খতমের আয়োজন করেন আসলে কি এটি করানের প্রতি তাদের শ্রদ্ধাবোধের কারণে এই অনুষ্ঠানগুলি করেন না সাধারণ মানুষকে বোঝাচ্ছেন যে আসলে আমরা করানের সাথে রয়েছি এই বলে ধোকা দেওয়ার জন্য এগুলি সবই থাকে এগুলিতে এগুলি ধোকাও থাকে আমি ধর্ম মানি না দিন আর দুনিয়াকে আমি পৃথক করে ফেললাম এখন মানুষের একটা আন্তরিকতা পেতে হলে সমর্থন পেতে হলে যেহেতু মানুষ ধর্মপ্রাণ এজন্য ধর্মের কিছু একটা না করলে তো হবে না এগুলি নিকা এগুলি বরং আরো কোরআনকে অসম্মান করার সময় অসম্মান করা আসলে এইভাবে যদি কেউ ব্যবহার করে কোরআন কে তাহলে কোরআন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আমাদের ময়দা হজল্লা কয়েম হয়ে যাবে দেখুন নাসুদ্দিন আলবানির সহিয় একটা হাদিস রয়েছে যে আল যে হইলেন পড়বে বুঝবে আমল করবে কোরআন দিকে ডাকবে কোরআন শিক্ষা দেবে তাই রকম মানতে আল্লাম আল কোরআন কোরআনের জ্ঞান যে নিজে অর্জন করলো আরেকজনকে দান করলো এই জ্ঞানটা সে হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তো তার জন্য তো কোরআন সাফাত করবে এমন সাফাতকারী কোরআন যে মোসাফা তার সাফাত কবুল করা হবে আল্লাহর কাছে কোরআন যার পক্ষে দাঁড়াবে তার মাফ ইনশাল্লাহ সে জাননাতে অবধারিতভাবে যাবে ও মা হেলুন মোসাদ্দ আবার কোরআন মা হেল মানে মামলাকারী কোরআন করে ছেড়ে দেবে না এমনি যারা কোরআন বুঝে না আমল করে না কোরআনের দিকে ডাকে না কোরআন অনুসারে চলে না কোরআন তাদের বিরুদ্ধে মামলা দেবে এমন মামলা মোসাদ্দাক তার এই মামলা আল্লাহর আদালতে সত্য বলে গৃহীত হয়ে যাবে তো যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে কোরআন তাকে জানাতে দিকে নিয়ে যাবে মানে আমল করে পড়ে বুঝে কোরআন নিয়ে কোরআন কেন্দ্রিক আল্লাহর হুকুমে আর আল্লাহ কোরআনকে পিছনে রেখে দিলে মানে পড়েও না বুঝেও না আমলও করে না যেটা আপনি বলেছেন কোরআনের প্রতি কোনো নাই বরং আরো কোরআন বিরোধী সে মনে করে এই যুগে কোরআন চলতেই পারে না আমরা তো শুনি বিভিন্ন ব্যক্তিদের কথা যে এই যুগের জন্য কোরআন না এটা আগে ছিল এখন এই কোরআন চলে না নজিবুল্লাহমিনে জাহান্ন দিকে নিয়ে যাবে ধন্যবাদ আসলে আরেকটি বিষয় আপনার কাছে জানবো আমরা বর্তমান যুগ অত্যাধুনিক বিজ্ঞানের যুগ কোন সন্দেহ নেই কোরআন কেয়ামত পর্যন্ত সকল যুগের জন্য একটি উপযোগী অবশ্যই তো বর্তমান এই উন্নত সাংঘর্ষিক রয়েছে কোরআন ও বিজ্ঞানের বিষয়টা আপনি একটু স্পষ্ট করবেন কোন বিশুদ্ধ বিজ্ঞান কোরআনের সাথে সাংঘর্ষিক হয় না যদি হয় তাহলে বিজ্ঞান বাতিল কোরআন সত্য এটা হলো মূলনীতি বিজ্ঞান যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় সূর্য স্থির কোরআন কিন্তু সবই ঘুরতেছে সব ঘুরে তাহলে তখন ওই বিজ্ঞানটা ঠিক ছিল না কোরআনের সাথে বলতেছে না দুই স্তরে ঠিক ছিল না এখন যখন পুরোপুরি বোঝা গেল না কোরআন যেটা বলেছে সেটাই দেখা যাচ্ছে ঠিক হয়েছে তাহলে বিজ্ঞান ভুল হবে শুদ্ধ হবে সেটা চড়াই অনেক হবে কিন্তু কোরআন চিরস্থায়ী সত্য গ্রন্থ হলো কোরআন এখানে কোনো টল নেই তো এই জন্যই বিজ্ঞান যদি কোরআনের সাথে কোথাও সংঘর্ষ করে তাহলে বুঝতে হবে যে এই বিজ্ঞানের মধ্যে কিন্তু কোরআন নির্ভুল কোরআন কখনোই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আজকের বিজ্ঞানে যুগে আলহামদুলিল্লাহ এখন যে বিগ ব্যাং থিওরি মানুষ বলে যে একটা বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কোরআন সাপোর্ট দিয়েছে ওটাকে এই জন্য মোটামুটি ধরে নেওয়া যায় যে ওইটা ঠিক আছে কোরআন যেহেতু সাপোর্ট দিচ্ছে আর কন্যের সাথে ওইটাও একবারে এক সুরে চলে এসছে এবং এটা বাস্তব বিভিন্ন তথ্য উপাত্ত থেকে যেটা বোঝা যাচ্ছে এগুলি সম্প্রসারণশীল মহাবিশ্ব মহাবিশ্বের প্রতিদিনই বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে যেমন ওরা কি দেখে না আমি পৃথিবীকে তার প্রান্ত থেকে ধীরে ধীরে ছোট করে আনছি পৃথিবীটা প্রতিদিন ছোট হয়ে যাচ্ছে এই তথ্য তো আগে মানুষ বুঝতো না পৃথিবী কেমন ছোট হয় এখন তো বিজ্ঞান বলছে যে আজকের পৃথিবী অতীতের চেয়ে একশো গুণ বড় ছিল আজকে যে পৃথিবীটা এর চেয়ে অন্তত একশো গুণ বড় ছিল আল্লাহ বলছেন বিভিন্ন আছে তার মধ্যে যেটা বের হলো। একবারের তথ্য উপাত্ত দিয়ে একবারে হানড্রেড পারসেন্ট সত্য করানোর কথা যে পৃথিবী ছোট হয়ে আসছে কারণ সূর্য প্রতি সেকেন্ডে তার পাঁচ লক্ষ টন তার ওজন হারায় যেহেতু তার ব্যাকের মধ্যে বিস্ফোরণ বিস্ফোরণ দিয়ে সে শক্তি অর্জন করে এক এক বিস্ফোরণে তার বিরাট মেটা তার বস্তু ক্ষয়ে যায় প্রতি সেকেন্ডে লক্ষ টন সে ওজন হারায় তো সেই হারের পৃথিবী যদি ছোট না হয় সূর্য ছোট হয়ে যাচ্ছে সেই হারের পৃথিবী যদি ছোট না হয় তাহলে এই পৃথিবী সূর্যের বল থেকে বেরিয়ে অভিকর্ষ বলে টানে হয় কোথাও হারিয়ে যাবে আর না সূর্যের সাথে সংঘর্ষ লেগে সূর্যের মধ্যে বিলীন হয়ে সব জলে ছাই ছাই হয়ে যাবে এজন্য জন্য ওইটা যেমন ক্ষয় হচ্ছে এটা কয় হতে হবে তাহলে বারসাম্য ঠিক থাকবে এখন তো এগুলো সব তথ্য আসতেছে কোরআনের প্রত্যেকটা কথা আলহামদুলিল্লাহ তবে মূল ওইটাই বলেছি যে বিজ্ঞান যদি কোরআনের সাথে সংঘর্ষ বাধায় তাহলে বিজ্ঞান ভুল আপনার এই কথার সাথে আমার একটা কথা মনে হলো একসময় এক ডাক্তারের সাথে আমার একটা ঝগড়া হয়েছে আমি ওনাকে বললাম সহিদটা সাই্লা আসবান ওয়াহে বা উজবুস জানাব মিনাকল খালকল কি মানের শরীরে খেয়ে ফেলে শেষ হয়ে যায় হাড্ডির কোনা ছোট্ট একটা কণা আছে মানুষের দেহে পানি বোম কোন কিছুতে এটা নষ্ট হবে না এটা নাম উজবুজ জানাব এটা থেকে কি আমাদের ময়দানে আবার মানুষকে নতুন করে আল্লাহ সৃষ্টি করবেন আমি যখন একজন বড় ডাক্তারকে এই কথাটা বলেছিলাম আমার এক বিজ্ঞানী একটা পুরস্কার পেয়েছেন নাম দিয়েছেন প্রাইমারি নট প্রাইমারি অর্গানাইজার যে এটার মধ্যে গোটা মানুষের সবকিছুর বিবরণ আছে কেমতের সমস্ত গুরুস্থান এটা পড়ে আছে সারা পৃথিবীতে দামেশকের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আরো নতুনত্ব হচ্ছে আমরা এ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি। ইনশাআল্লাহ সুযোগ হলে আবারও এই বিজ্ঞ আলিম সমাজ আপনাদের সামনে উপস্থিত করে সাক্ষাৎকার নেব আমরা এবং মূল্যবান বিষয়গুলি জানবো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি রাবিলাম আসসালাম আলাইকুম ওরি yeah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 सम्पद उदाहरण शान जी बृद्धि पाई प्रत्येक रास्ते व्यय करेंटार्न पात गुण बस भाषा आबे सत्तर हजार परसेंट और को व्यवसाय आप चे बी मुनाफा दीते আজি বিনিয়োগ করুন আল্লা তালার রাস্তায় দেশটি বাংলা মানবতার সমাধান